السلام عليكم ورحمة الله وبركاته وليكم السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الترق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادوا حلموا إلى حاجتكم আমাদের আলোচনা তার মধ্যে দোয়া একটা অংশ গেছিল ওটা একটু মানে বিস্তারিত কিছু একটা বলা হয়েছে কিন্তু মৌলিক তাদের অবদান সেটার পাঁচটা মাত্র বলা হয়েছে যে ফেরস্তাদের আমাদের উপর অবদান এবং দ্বিতীয় আরেকটা গেছে ফেরস্তাদের জানার পর আম্মাদের করণীয় কি তাদের প্রতি যদি তাদের অবদান আমাদের উপর অনেকই হয়ে থাকে পাঁচটা তো চলে গেল আরো সামনে আসবে তারপরে এই বাকি অংশটুকু আজকে চেষ্টা করব বলার জন্য যদি শেষ করা সম্ভব হয় না এটা আরেক দিনের কি তাইলে ৬ নম্বর যেটা ফেরিস্তাদের আমাদের প্রতি অবদান সেটা হচ্ছে যে ফেরস্তাগণ জ্ঞানের মজলিসে আপনি উপস্থিত হয় আল্লাহকে স্মরণ করা হ্যাঁ শাব্দিক জিকির যেটা সেটার জন্য একত্রিত হয়ে জিকির করা সেটা রসুল থেকে প্রমাণিত না কখনো সাহবাইকরামকে নিয়ে আপনার কি করে না জমায়েত হয়ে জিকির করেন না শাব্দিক জিকির যে সবাই জিকির করছে যেমন বর্তমান যুগে পাওয়া যায় এরকমিত না বরং হজরত খাদেম ছিলেন একবার কাছের ছিলেন তার মা ছিল রসুল রসুলের স্ত্রী খাদ তো এইবল মসুদ যিনি হাদিসের সাতজন স্বাভাবিক যারা হাদিস বেশি মুখস্থ জানতেন তাদেরই একজন হ্যাঁ তার যুগে আপনার কিছু লোক এরকম মসজিদে এসে সোমান আলহামদুলিল্লাহ বলে একজনে লিট দেয় আর গোটা মানে পাথরের গোটা অনেকগুলো জমা করে আমাদের দেখছেন হয়তো মানুষের মানে একজন একটা পড়ে পড়ে ঠেলে দেয় মানে যখন সব শেষ মাথায় এসে সব এসে যেবে তৈলে বুঝে গেছে এত হয়ে গেছে হ্যাঁ তো এইভাবে মানে একজনে চালু করছে তো ওনারা এক সাগর দেখলেন এই ঘটনাটা দেখার পরে উনি গিয়ে ওনাকে জানাইলেন যে মসজিদে নতুন একটা কাজ দেখলাম যেটা আগে ছিল না তখন উনি খুব তাড়াতাড়ি রাগ করে ঘর থেকে বাইরে আসলেন এবং ওদেরকে আসে বসলেন বললেন যে রসুল আকরম উত্তম নাকি তোমরা উত্তম এখনো রসুল আকরাম সাহায্য মৃত্যুবরণ করছেন বেশি দিন হয়নি আমরা সাহাবেকরাম এখনো জীবিত হ্যাঁ কিন্তু তোমরা এই নতুন ব্যথা শুরু করলে এখন সাবেক রাম যারা এরা কি তোমাদের সহ নাকি তোমরা ভালো ভালো চালু করলে চালু করলে না পরে এগুলো বলে উনি কি করলেন সবাইকে কানা বাইর করে দিলেন থেকে যেগুলো আর চলতে পারবে না বেদাতই হ্যাঁ এই বর্ণনার মধ্যে কেউ বলছেন কানা দিয়ে বাগাই কেউ বলছেন হ্যাঁ প্রতিরোধ করছেন হম তাইলে রসইল আক্রমশের যুগে শাব্দিক জিকিরের জন্য কোন মজলিস কায়ে হয়নি সাবেক রামকে নিয়ে এরকম করেননি যত হাদিস আপনি পাইবেন যে মজলিস এই জিকিরের মজলিস মানে কোরআন হাদিসের আলোচনার মজলিস যেখানে আলোচনা করা হয় এটাও মজলিশ জিকিরের মজলিস এটাকে বলা হয় এই জিকিরের মজলিস ফেরস্তা কি আসে এরকম জিকিরের মজলিস যেমন আমাদের এটা জিকিরের মজলিস হ্যাঁ কি করে এখানে উপস্থিত হয় এবং তারা নিজেদের পাখা দিয়ে রাখে এলাকাটাকে আল্লাহ এমন কিছু ফেরস্তা আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মানে ওদের ডিউটি এটা তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এল আল্লাহ তারা খুঁজে বেড়ায় যে কোথায় মানে এরকম জিকির চলছে হ্যাঁ কোরআন হাদিসের আলোচনা চলছে এরকম আপনার লোকদেরকে খুঁজে মানুষ কি করে আল্লাহর স্মরণ করে তখন তারা ডাকতে থাকে অন্যদেরকে ডাকে হালুম ওই লেখা কম যে তোমরা সবাই চলে আসো যে পাইয়ে গেছি আমাদের কাজটা পাইয়ে গেছি কারণ এদের ডিউটি এরকম জিগিরে মজরিস খোঁজা খুঁজে একজন পাইলে সবাইকে ডাকে সবাই আসো আমাদের কাজ পাইয়ে গেছে তারপরে কি করে তিনি বলেন এবং তারা কোরআন নিয়ে আলোচনা করে তাইলে আলোচনার মজুরা হ্যাঁ তখন কি হয় ল হয় যে তাদের উপর প্রশান্তি নাজিল হয় আকাশ থেকে এবং দ্বিতীয় নম্বরে তাদেরকে আপনার ডেকে রাখে আল্লা রহমত ও হাফা মালা ইকা এবং ফেরস্তরা তাদের এবং তাদেরকে নিয়ে আলোচনা করে আল্লাহ শাহনু তার কাশের ফেরস্তাদেরকে নিয়ে আল্লাহর আশেপাশে ফেরস্তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আলোচনা করে যে এরা আমাকে না দেখে এরকম আমার আলোচনা হয় হ্যাঁ এরকম এরকম তিরমিজির মধ্যে আরো চা দিশে থেকে যে জ্ঞান শিখতে আসে তার জন্য রদম বিমায় তার কাজে খুশি হয়ে একজন যে শিখতে আসে যেমন আপনারা আসছেন ধর্মীয় জ্ঞান শিখার ইচ্ছা নিয়ে আসলে ফেরস্তাগন তাদের সামনে কি করে পাখা কি বিছিয়ে দেয় এই বিছিয়ে দেয় মানে কি অনেকে মনে করবে না বিছিয়ে দেওয়া মানে হাঁস মুরগি দেয় একে দেখলে এরকম পাখাটা মেলে দেয় এটা কি বলে নাকি যে এটার উপর উঠে উঠে সম্ভব না হ্যাঁ কারণ নেই লোক আরো বড় হ্যাঁ যে খানা দিচ্ছে এটা হচ্ছে ভক্তি তার কাজে সন্তুষ্ট কাজ গুলা আছে এগুলো আপনার কি করে ফেরেস্তাদেরকে আমাদের নিকটবর্তী করে এবং আমরাও তাদের নিকটবর্তী হই কারণ তারা এরকম নেক কাজের মজুরির দেখলে কাছে আসে তাইলে একজন মানুষ যদি সবসময় সে কি করে মানে এরকম নেক কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকে তাইলে তারা এরকম ফেরস্তাদের আপনার কি সম্মান অর্জন করতে পারে যে এমন কি যদি এমন হয়ে যায় যে তারা মানে নেগ কাজ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে তারা মানে এমন গুনে গুণান্বিত হয়ে গেছে যে ফেরস্তাদের কাছে দুনিয়ার সাথে সম্পর্ক নাই আখরাত মুখী তার রুটের সবসময় আখরাত মুখী তখন এমন হইতে পারে সে ফেরস্তাও দেখে ফেলতে পারে যেমন মুসলিম হজরতলা হাতিসার ব্যাপারটা অনেকে আগে শুনছেন আমরা ওর সম্পর্কে আলোচনা করছিলাম হজরত হঞ্জলা করছিলেন হঠাৎ করে একদিন তার মনেই কথা উঁকি মারল যে রসুল আকরম সামের সামনে যখন আমরা কোরআন হাদিসের কথা শুনি তখন আমাদের মনটা যেন এমন হয়ে যায় যে আখেরাত যে যেন আমরা নিজের শুককে জান্নান দেখতে পাই মনে মনে একটা ভাব এসে যায় কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে ঘরে আসলে ওই ভাবটা থাকে না বাড়িতে আসলে যখন বাচ্চা কাচ্চার সাথে মিলিত স্ত্রীর সাথে তখন ওই ভাবটা নাই আসে না তহন তখন মনে করছেন তারা বিপুল তিনি এই চিন্তা করে বাইরে এলেন ঘর থেকে বাইরে এলেন হজরত সাথে দেখা বললেন কি তুমি কয়ে যেতেছ বলে মুনাফি হয়ে গেছে কিভাবে বুঝলে বলেন যে এইভাবে আমারও তো এরকম হয় না তখন একজন এই তো সবাই বুঝেছে তখন হানজালা ও রসুল বলতেছে এই উত্তরটাই বলছে বললে দি ইনসিবিয়া রসুল বলছেন যে সেই সত্তার কসম যার হাতে আমার জীবন ইনলুন আলায়ুন যে আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে ভাবটা আসে এটা যদি সাথে তোমাদের ঘরে আসে তোমাদের সাথে মোসাফা করতো রাস্তায় খাড়ে দেখতে তোমাদের সাথে মোসাফা করার জন্য হ্যাঁ মানে এরকম কিন্তু এটা সবসময় হবে নাহম দালাতুসা আত্ম যে একসময় একই অবস্থার পরিবর্তন হবে। কখনো বেশি আক্রান্ত হয়ে যাবে আসে না এটা এরকম ভিন্ন হইতেই পারে মানে ইমানটা উঠানামা করে এটা হচ্ছে আসল কিন্তু সবসময় একইভাবে থাকলে ফেরোজ মর্যাদায় চলে যাবে তো ফেরোজ তাদের সাথে মশা করবে বলতে এরকম তোমাদেরকে ছায়া দিত হ্যাঁ ছায়া দিতে নিজের নিজেদের পাখা দিয়ে তোমাদেরকে ছায়া দিত তাইলে ফেরেস্তাগণ আপনার আমলের মজলিস জিগিরের মজলিস সেগুলা কি আপনার পছন্দ করেন এবং যারা আপনার এরকম ভাবে তাদের জিকির সন্তুষ্ট থাকেন এই মানুষের জন্য কি পাখা বেশি ভক্তি দেখান আরেকটা ব্যাপার সেটা আছে যারা জুমাতে উপস্থিত হয় ফেরেস্তারা তাদের নাম রেকর্ড করে জুমাতে যারা উপস্থিত হয় এই ফেরস্তা যারা আপনার মানুষের আমলগুলো রেকর্ড করে এবং তারা রেকর্ড করে যারা জুমাতে তারা কি করে প্রথমে আসে তাদেরকে ধারাবাহিক ভাবে প্রথমে যে আসবে তার নাম তারপরে তারপরে এরকম ভাবে দেখেন মসজিদ আলাউলা বলে যে জুমার দিন যখন হয় তখন ফেরস্তারা এসে মসজিদের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে কি করে তাদের কাজকে তারা একজন যখন ইমাম সব বাইরে আসে খোঁজ বা দেওয়ার জন্য তখন কি তারা লেখা বন্ধ করে দেয় অজারা শুয়েছে দেখে তখন তারা খোঁজ জন্য কি বসে যায় তাইলে তারা রেকর্ড করতেছে রেকর্ড করা মানুষের যে প্রত্যেকের কে কত আগে ঢুকছে এবং এরকম ভাবে তিনি বলেন কুন্নী রাকা বলছেন আমরা সবাই নামাজ পড়তেছিলাম রসুলের পিছনে বলে যে যখন রসুল আক্রমণ রুকুর থেকে মাথা উঠেলে হ্যাঁ তখন বললেন স্বামী আল্লাহ হামিদা এটা তিনি বললেন বলার পরে এক ব্যক্তি পিছন থেকে বললেন কি নিজ থেকে রসুল এটা বলার পরেই সে এটা বলছে মানে একজন লোক স্বাভাবিক যখন সালাম ফিরে ফেলছেন তখন রসুল বলতেছেন মানির মত আমার পিছনে এরকম কে বলছিল হ্যাঁ আমি তিরিশ জন ফেরস্তার বেশি সংখ্যক দেখছি মানে তিরিশ জনের বেশি ফেরস্তা যারা প্রতিযোগিতা লাগাইছে তোমার এটা লেখার জন্য কে আগে লিখতে পারবে তুমি এটা বলছো যে এটা লেখার জন্য মানে প্রতিযোগিতা লাগাইছে তাইলে এরা কিন্তু এই রেকর্ড একটা আছে এইগুলো লেখার জন্য হ্যাঁ সুতরাং এরা মানুষের কি এরকম ন্যাকলি বিশাল সংখ্যক তিরিশ জনের বেশি প্রতিযোগিতা লাগিয়েছে আল্লা কি সেনাবাহিনী সুতরাং ফেরস্তারা পালাক্রমে আসে দুনিয়াতে তাদের ডিউটি দেওয়ার জন্য এই ফেরস্তা যারা এরা কি করে আপনার রাস্তায় ঘুরে ঘুরে রাজগিরের মজলিস খোঁজে এবং কোনখানে জুমা হইলে জুমায় যায় কোনোখানে জামাতে নামাজ হইলে সেখানে যায় হ্যাঁ এদের কাজে এটা পালাক্রমে এরা আসতে থাকে একদল আসে আর একদল চলে যায় এবং এরা একত্রিত হয় ফজরের সময় আর আসরের সময় মানে যারা এই পালাক্রমে আসে দুইবার করে আকাশ থেকে আসে এই দুইটা গ্রুপ আপনার সকালে আর সন্ধ্যায় আসরের সময় আর ফজরের সময় কি হয় একত্রিত হয় তারা ফজরের নামাজে এবং আসরের নামাজে একত্রিত হয় মানে গ্রুপে একত্র হয়ে যায় डिरा आगे, आगे नाम মানে যাওয়ার যারা যাওয়ার যারা এরা নামাজের পরে যাবে আর যারা আসে আগে আসে যায় নামাজের আগে আবার ওই যে সকাল বেলায় যেগুলো দিনে ডিউটি দেবে এগুলো ফজরে আগে আসে যায় আবার যেগুলো রাত্রে ডিউটি দিচ্ছে ওই যে আসর থেকে এরা ফজরের নামাজের পরে উঠে যাবে দেখলে ফজরের সময় দুত্র আসরের সময় দুত্র এখন এসে যারা রাত্রে ছিল এদের কথা বলছি। রাত্রে যারা ডিউটি করছে এরা তখন কি আকাশের দিকে আপনার উঠে যায় তারা বলেন আমরা তো তাদেরকে রেখে আসছে তারা নামাজরত অবস্থায় কারণ কারণ এরা তো ফজর কি আসর পরে আসছে তাইলে এরা দেখে আসছে যে নামাজ পড়তেছে হ্যাঁ না রাত্রি রাত্রিগুলা তো ফজরের পরে গেছে এরা আর ফজর পড়তে দেখছে সবাইকে যে যে নামাজ বল যখন আমরা আসছি তখনই নামাজ পড়তে দেখছি কারণ এরা আসরের আগে আসছে আসরের নামাজের সময় এগুলোকে নামাজ পড়তে দেখছে আবার ফজরের সময় নামাজ পড়তে দেখছে বলে যে এইভাবে তাইলে রিপোর্টটা দিয়ে দিলো আল্লাহর কাছে তাইলে ভালো রিপোর্ট যার ব্যাপারে যায় তার তো কপাল ভালো অনেকের ব্যাপারে যদি কিভাবে তাইলে তো প্রত্যেক দিন কিন্তু রিপোর্ট যাইতেছে একদিন না এটা রেগুলার ডিউটি তাইলে কত হাজার বার আমার আপনার নামে যারা উল্টে চলে এদের নামে এদের বিরুদ্ধে জমা হইতে আসে আর যারা আমরা ঠিক লাইনে আছি তার বিরুদ্ধে মানে ভালো কি রিপোর্ট জমা দিচ্ছে তাকে যাই নামাজে পাইছে আসতে নামাজে পাইছে প্রত্যেক দিন এই কারণে এটার প্রতি খেয়াল রাখতে হবে কমপক্ষে যাদের অলস্যতা আসে ফজলের সময় কমপক্ষে খেয়াল করতে হবে যে ফেরস্তাতে আমার নামে উল্টা রিপোর্ট দিবে পরে হ্যাঁ তাইলে একটু ইমানটা তাজা হবে যে ধর বারবার এরকম করলে তো এত রিপোর্ট কিভাবে সামাল দিতে পারবো নাকি তিনি বলেন যে রসুল আকলাম একবার আমাদের মাঝে পাঁচটা কালিমা বলছেন পাঁচটা বাক্য কি বলছিলেন যে ইন্দাম আল্লাহ কখনো ঘুমান না এবং তার জন্য ঘুমানো মানায় না কারণ তিনি ঘুমাইলে কিভাবে গাফিলতি বোঝা যাবে হ্যাঁ বলে যে ইয়ফু আল কস্তর ফু তিনি অনেক সময় কি করেন ইনসাবকে মানে নিচু করে রাখেন কখনো উপরে উঠান মানে উঠে হয় বারসা মানে দুনিয়াতে মেঞ্জাপা যায় অনেক মানুষ মেঞ্জাপড়ে যায় অনেক সময় কমে যায় মানে উঠে না মানুষ যাই হোক বলতে কবলে না হামল যে তার কাছে রাতের আমল চলে যায় দিনের আমলের আগে আগে রাতের আমল যায় ওই যে ওইখানে বলছে রাতের ফেরস্তার কথা দিনের আমলের আগে রাত্রে আমল চলে যায় বা আমলে না লাইল কবলেইল আবার দিনের টা চলে যায় রাতার সের আগে রাত এসে আগে রোজা রাখে হ্যাঁ এইভাবে আপনার কি প্রত্যেকের আপনার আমল আল্লাহর কাছে উঠাই নেওয়া হয় আল্লাহ ফজরের নামাজের গুরুত্ব বেশি দিলেন কারণ ফেরত ওই সময় উপস্থিত থাকে আল্লাহ নিজে বলছেন গাফলা মসজিদে আসি নামাজ পড়বে হ্যাঁ আবার কুরআন মসজিদে এই গেল নম্বর নয় নম্বর ফেরেস্তাদের অবদান আমাদের উপর যে তারা কোন মোমিন যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে তখন তারা অবতীর্ণ হয় সুরাত একজন সাহাবি সুরে কাহাব পড়ছিলেন। আর ঘরের মধ্যে কি ছিল একটা উম ছিল হয় এই মানে পালাইতে চায় এরকম লাফালাফি করতেছে। যেন পালাই যাবে এমন অবস্থা হয়ে গেছে হঠাৎ করে দেখা গেছে যে একটা মেঘ আসে মানে কি করে ফেলছে ঢেকে ফেলছে এলাকাটাকে মানে ওই সাপে দেখতে আর কি সুরে করতেছে ওইখান দিয়ে ওই যে ওটা আবার লাগাইতেছে আবার হঠাৎ করে তাকাই দেখতেছে এলাকা মানে কেমন ঢাকিয়ে ফেলছে এরকম কালা ফাদা করেন এই ঘটনা দেখে পরের কে জানাইলেন জানানের পরে রসুল বলছেন প্রশান্তি যখন কোরআন পড়া হয় প্রশান্তি না জিলা এই কারণে তুমি এরকম ম্যাগের মতো দেখছি না হ্যাঁ হজর তাবু সহিদ খুদ্র আরেকটা হাদিস বলতেছেন যে উ সাইদিন একসময় রাত্রিবেলায় তিনি তার যেখানে আপনার ওর থাকে সেখানে মধ্যে পড়তেছিলেন হঠাৎ দেখলেনা গোড়ার আস্থা বলে মানে উনি কি করতেছেন কোরআন পড়তেছেন হঠাৎ করে এক গোড়া লাফাইতে শুরু করলো হ্যাঁ মানে দৌড়ে দৌড়ে শুরু করছে তখন উনি আবার পড়তেছেন মান থামিলেন যখন লাফালাফি গোনা করছে থামিলেন থামসের গোড়া থামে গেছে আবার আবার পড়ছে আবার লাফালাফি শুরু করতেছে গোড়াটা তখন এই অবস্থায় দেখে তারপরে আবার থামলেন আবার শুরু করলে দেখা যায় আবার এটা লাভালা যখন বারবার দেখলেন হজরত উনি ভয় পাই গেছেন কারণ উনার ছেলে ইয়াহিয়া উনার কাছে ছিল ওনার বয়স যদি লাভ দিয়েছে গোড়াটা আবার এর গায়ে পড়ে তাহলে তো ঝামেলা লাগে যায় এই জন্য উনি ভয় পেয়েছিলেন। তখন তিনি কি আর পড়েন হ্যাঁ উনি উঠে গেলেন বলে যে উঠের পরেই দেখলেন ফাইদা মিসলেন যে বাতির মতো কি দেখা যায় মানে অনেকগুলো বাতির মত কি দেখা যায় আলো আলো দেখা যায় মানে মানে ইয়ের ছায়ার ভিতরে এরকম দেখতে পেতেছেন উনি বলে যে এটা দেখলেন পরে হরিজিল যে বলেছে এটা যখন দেখছি এটা দেখতেছি আস্তে আস্তে উপরের দিকে আস্তে আস্তে কিছু দেখা যায় না এটার পরে বলে যে আমি সকালে রসুলের কাছে গেলাম হ্যাঁ ফকুল তুই রসুল বললাম রসুল ভাই না আনলবার জফি লেকা ওফি মারবাদি বলে যে গত রাত্রিতে আমি একবার রাত্রের মধ্যভাগে আমি আমার ঘোড়ার রাস্তা বলে আমি ক্যারাত পড়তেছিলাম হঠাৎ করে বলে যে আমার এক ঘোড়া কি করতেছিল করতেছে শুধু চক্কর মারতেছে কারণি দিয়ে বাঁধা তো ঘুরতে হ্যাঁ রসুল বললেন এখন পড়ো ফা তু হম বলে যে আমি পড়লাম হুম্মা জন্ম হ্যাঁ বলে যে আমি তো পড়ছি আবার পড়ছি আবার আবার মানে আবার এটা দৌড়তেছে ঘুরতেছে রসগুল্লা বললেন যে আবার পড়ো তাইলে হ্যাঁ তারপরে ছেলের গায়ে যদি এসে পড়ে বলে যে আমি ভয় পাইছিলাম যে আমার ছেলের গায়ে মানে ঘোড়া আসে পড়বে পরে আমি আর পড়া বন্ধ করে দিই পরে আমি দেখলাম যে এরকম ছায়া আসছে ছায়ার মধ্যে এরকম বাতির মধ্যে কি কি দেখা যাইতেছে বলে যে আকাশের দিকে উঠে যাইতেছে পরে আমি দেখতেছি এটা বলার পর রসুল বললেন কি তিলক ইমা খা বলেছে তুমি ছায়ের মতো দেখতেছিলে এরা তোমার ছিল তুমি যদি পড়া বন্ধ করতে ফজল পর্যন্ত করতে বন্ধ করতে তাইলে মানুষ এদেরকে এরা যাইতো এরা তোমার পড়া কন্টিনিউ করলে মানুষ যখন কি কোরআন পড়ে মোহমেনা অবতীর্ণ হয় ফেরস্তারা কোরআন শুনতে থাকে এটা আর একটা নম্বর ফেরস্তাদের মানুষ সাথে কি যে রসুল আক্রমণ আশ্রমের উপর কেউ যদি দূরত পড়ে সেটা পৌঁছিয়ে দেয় এটা নাসাই যে আমার সালাম পৌঁছিয়ে দেয় আমাকে তাইলে এদের ডিউটি তাইলে কাউকে কারোর মাধ্যমে সালাম পৌঁছাইতে হবে না রসুলের কাছে মানে আপনি যেই হ্যাঁ সালাম এগুলো আপনি পড়েন এগুলো পৌঁছানোর জন্য কি আছে কি হবে একটা নাক সন্তান হবে যেটা উল্লেখ করছেন আল্লাহ ইব্রাহিম বলতেছেন যে আপনার কাছে রসুলকে বলতেছেন আপনার কাছে কি ইব্রাহিম ইসলামের যে সম্মানিত মেহমানরা আসছিল তাদের খবর কি আপনার কাছে আসছে মানে কি আপনি জানেন বলছি কি ঈদ দেখালো আলে বলে যে তারা তার কাছে আসলো মানে ওই মেহমান আর কি তখন মেহমান সালাম দিল তখন উনিও সালামের উত্তর দিলেন উনিও সালাম বলল দেওয়ার পরে ও মুমুন খেরুন বলে যে উনি এদেরকে দেখি কেমন ব্যতিক্রমী মনে হইতেছে মানে মানুষ মানুষ মনে হয় না মানে এরকম মেহমানি করতো না নাকি না প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মানে বিশেষ গুণ আছে যেমন আপনার সুরের মধ্যে দাওদে ইসলাম তারপরে এরকম ভাবে কি দরজের মধ্যে আইব আল ইসলাত হ্যাঁ প্রত্যেকটার মধ্যে সৌন্দর্যের মধ্যে ইসব আল ইসলাম এইভাবে যে ইব্রাহিম বাড়িতে চলে গেলেন এদেরকে দেখে যাই ওনার জন্য একটা বোনা করে তাজা একটা দেখি গোবাসন নিয়ে আসছে বোনা করে তারপরে এদেরকে খাইতে দিল এরা খায় না কিন্তু কারণ আরব দেশে একটা প্রবাদ আছে ওদের কাছে যে শত্রু আসলে খায় না কেউ যদি আপনাকে মারতে আসে হে খায় না কিন্তু হ্যাঁ তাহলে ভয়ঙ্কর ঝামেলার কথা এর আবার কি ধ্বংস করতে আসছে হ্যাঁ আবার লুতে ইসলাম ওনার হয় এলাকা দিয়ে যেতেছে মানে এক সফরের মধ্যে ওনাকে ছেলের সংবাদ দিয়ে গেলো আর ওইটা দিয়ে ধ্বংস করতে যাইতেছে এটাও বলে গেল তো বলতেছে যেমন আল ইমরানের মধ্যে বলা হয়েছে ফেরেসারা ডাক দিয়ে বললো তখন জাকার আসলাম কি মেহরাবের মধ্যে নামাজ পড়তে ছিলেন দাঁড়িয়ে বলেছেন সুসংবাদ দেয় বলে সীমাবদ্ধ তা না অনেক বললেন যে ইংরেজি দুই নবীর কথা বলা তা আমরা ইমান হলে আমাদেরকে সুসংবাদ দিবে নাকি হ্যাঁ ঠিক না এটা কিন্তু নবীর রসুলের সাথে সীমাবদ্ধ না বরং ইমানদারদেরকেও কি ফেরা সুসংবাদ দেয় যেমন সাক্ষাৎ করতে গেছে আরেকটা এলাকায় তখন আল্লাহ আল্লাহ মদ্রাজিহীম এলাকা আল্লাহন তার পথের মধ্যে একজন ফেরিস্তাকে কি হ্যাঁ অবস্থান করতে বলছিলেন পারাদি করতে যে কখন আসে হ্যাঁ হালদাকে আলোহ মিনি আমাদের দরবু হয় কয়ে যে তার তোমার উপর কোন অবদান আছে তোমার কোনো কিছু দিছে যে তুমি ওটার খেয়াল করে আমাকে একটা সুবিধা দিছে তাইলে আমি এর একটু খবর নিতে হবে না অনেক এরকম চিন্তা করে বর্তমানি দেখি বক্ত হুফিল্লা বলেছে আমি একমাত্র তাকে আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য আমি সাক্ষাৎ করতে গেছি এটা কিন্তু আমরা অনেকে করি না আমরা দেশে যাই কিন্তু আমাদের যারা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে অনেকের তো আল্লাহর জন্য ও না হ্যাঁ যে তার বন্ধু এমন কোন নাই যে যাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে না মোহমিনদের ভালোবাসা শত্রুতা সব আল্লাহ কেন্দ্রিক হইতে হবে সেটা আগেই বলছিলেন নতুবা আপনি ইমানের মজা পাইবেন না কখনো ইমানের মজা পাইতে হলে গুণ থাকতে হবে যে যাকেই ভালোবাসবেন একমাত্র আল্লাহর জন্য কাউকে সূত্রে মনে করলো আল্লাহর জন্য হ্যাঁ বলতেছি একমাত্র আল্লাহর জন্য তাকে ভালোবাসে এই কারণে দেখতে যাইতেছি ফের আপনি দেখতেছেন না হ্যাঁ ওরা নাকি সংবাদ দিছে কিন্তু আল্লাহ তো অবশ্যই খুশি হবে কারণ আল্লাহর জন্য সাক্ষাৎ করতে গেছেন হ্যাঁ তো বলতেছি কি আপনার যেমন এটা বলছে ফেরস্তা বলতেছে যে রকম ভাবে তুমি আল্লাহর জন্য ওকে ভালোবাসছো তাইলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে তার বাড়িতে গেলেন আপনি তাইলে এতে আল্লাহ খুশি কারণ তার সাথে সম্পর্ক তো আল্লাহর জন্য এজন্য খবর দিতে আসছে ফেরস্তা যে তোমাকে আল্লাহ ভালোবাসে আসবে আপনার কাছে আসবে একটা ভান্ড নিয়ে এটার মধ্যে আপনার তরকারি আছে মানে বলতেছে কারণ হয়তো হ্যাঁ সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে দুইজনের পক্ষ থেকে সালাম দিবেন যে সালাম পাঠিয়েছে আর আমি সালাম পাঠিয়েছি অবশ্যই তিন ফিল যান এবং তাকে সুসংবাদ দিবেন যে আল্লাহ জন্য গড় রাখছে জান্নাতের মধ্যে মিন কসব কসব্যসব হ্যাঁ যে আল্লাহ আপনার জান্নাতের মধ্যে গড় রাখছে যেখানে মধ্যে কোনো কি থাকবে না কোন চিল্লাফল্লা থাকবে না কোনো ক্লান্তি নাই কোনো কিছু নাই এরকম আল্লাহ জর শানুকে একটা গড় তার জন্য বরাদ্দ রাখছে তাইলে এই যে খাদি জাদি আল্লাহ কে সালাম পাঠাইলেন জান্নাতের সংবাদ দিলেন জান্নাতে একটা ঘর আছে এটা তো উনি তো মোমেন উনি সুসংবাদ দিতে পারে আজকে তো সময় বারোটার বেশি গেছে এখানে থাকুক আরেকদিন বাকিটা ইনশাল্লাহ দেখা যাকিহি আজমাইন